রমাদান উপলক্ষে রিন রপসের বিশেষ লেখা সিরিজ চেনা অেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবহান সুন্দর সব নাম আল আসমা উল হুসনানিয়ে আসসালামুকুম ওরহমতুল্লাহওয়ানুরিম ইসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ মুহম্মদ ও আয়লামানুবহা তিনি করে আনে বলেছেন অলিল্লাহ হিলমা উল হুসনা ফাদর হুবিহা আর আল্লাহর জন্য রয়েছে সমস্ত উত্তম সুন্দর গুণবাচক নামসমূহ আর সে সকল নামে তোমরা তাকে ডাকো আজকের পর্বে আল্লাহ সহ আরেকটি সুমহান নাম সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো এবং সেই নামটি হচ্ছে আল আফু আল আফু এর অর্থ যিনি মার্জনাকারী যিনি ক্ষমাশীল যিনি তার বান্দার ভুল এবং অপরাধকে এমনভাবে ক্ষমা করেন যেটা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 সাধারণ ক্ষমার বিপরীতে মোচন করে দেওয়া বা আল আফু এই নামের অর্থ হচ্ছে এমনভাবে তিনি গুনাহাকে ক্ষমা করে দেন যে তার কোনো চিহ্নই অবশিষ্ট থাকে না যেন মনে হয় যে সেই ব্যক্তি যেন সেই গুনা সংঘটিতেই করেনি তার কোনো চিহ্ন বা দাগ পর্যন্ত অবশিষ্ট থাকে না এমনভাবে আলোচনা তলা গুনাহাকে ক্ষমা করে দেন তিনি আল আফু আফু এই শব্দটি যে শব্দগুলোর মাধ্যমে গঠিত সেখানে রয়েছে আইন ফা এবং ওয়াও এর মাধ্যমে তিনটি অর্থ নির্দেশিত হয়ে থাকে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 बालूगुलरे गए से पेर चिन्ह मुछे जाए तक सेक्ति जे पद दिए अतिक्रम करदचि छाप अवशिष्ट थकबेना ये आफू एर एक अर्थ द्वित हे स्वेच्छाएं कि दाना अनेक बसी परमाणे दाना जे जर योग्य तरह बसि सीमाहीन भावे दाना अल्लाह सहमत अल आफू जिन्हें पपगुलो के मुछे दिन मोचन करें সম্পূর্ণভাবে সেগুলোর দাগ বা তিহ্ন পর্যন্ত মুছে দেন এবং তিনি তার বান্দাদেরকে না চাওয়া সত্ত্বেও বিভিন্ন রকমের নিয়ামত দিনে রাতি অবিরাম প্রদান করতে থাকেন আল্লাহ সুহাম বলেছেন গাফুরা নিশ্চয়ই আল্লাহ তিনি পাপ মোথনকারী তিনি পরম ক্ষমাশীল অন্যত্র আল্লাহ সুহামতাল্লাহ আরও বলেছেন অতএব আশা করা যায় যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন তাদের অপরাধকে মুছে দিবেন ওয়াকান আল্লাহ আফুওয়ান কা কারণ আল্লাহ হচ্ছেন গুনাহ মোচনকারী এবং পরম ক্ষমাশীল আরেকটি স্থানে আল্লাহ আতাল্লাহ বলেছেন তোমরা যদি প্রকাশ্যে কিংবা গোপনে কল্যাণ করো কিংবা অন্যের অপরাধকে ক্ষমা করে দাও এখানে আলোচকনা তারা বলেছেন আউ তা আফু বা অন্যের অপরাধকে ক্ষমা করে দাও তাহলে তোমরাও জেনে রাখো ফাইনাল্লাহ কনা আফুওয়ান কাদির মিষ্টি আল্লাহ নিজেও গুনাহ মোচনকারী এবং মহাশক্তিধর সাধারণভাবে কোনো গুনাহ ক্ষমা করে দেওয়া এবং একেবারে সেই গুনাহের চিহ্ন পর্যন্ত মুছে দেওয়া বা একেবারে মোচন করা তার মধ্যে কিছু পার্থক্য রয়েছে ক্ষমা করে দেওয়া এর অর্থ হচ্ছে যে যখন আমরা কোনো ভুল ত্রুটি বা অপরাধ সংঘটিত করি সেগুলো আমাদের আমল নামাতে গুনা হিসেবে লিপিবদ্ধ থাকে এবং সেই গুনাহাকে আল্লা সুবাহতাল্লাহ বিচারের দিনে কোনো শাস্তি প্রদান করেন না এটা হচ্ছে ক্ষমা করে দেওয়া কিন্তু সেই গুনাহের কথা আমাদের আমল নামাতে লেখা থাকে এরপর আল্লা সুবাহতাল্লাহ তার আল গাফুর নামের মাধ্যমে সেটাকে ক্ষমা করে দেন কিন্তু আল আফু হচ্ছে এমনভাবে ক্ষমা করে দেওয়া যে তার কোনো চিহ্ন পর্যন্তই অবশিষ্ট থাকে না যেন মনে হয় যে সেই ব্যক্তি সেই গুনাহ কখনো করেই নি অর্থাৎ আল্লাহ সুবাহতাল্লাহ এমনভাবে সেটাকে মুছে দেন যে আমল নামা থেকে পর্যন্ত সেই গুনাহের কথা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 কোরআনে আল্লাহ সুমতাল্লাহ বিভিন্ন ঘটনা উল্লেখ করে জানিয়েছেন যে কিভাবে তিনি বিভিন্ন রকমের বড় বড় গুণা ক্ষমা করে দিয়েছেন বনি ইসরায়েল যখন মোহসা আল্লাহ ইসলামের অনুপস্থিতিতে বাছুর পূজা করল অর্থাৎ শির্কের মতো সবচেয়ে বড়ো গুণা মারাত্মক গুণা এবং বিধ্বংসী গুণা সংঘটিত করল এরপর যখন আবার মোহসা আল্লাহ ইসলাম ফেরত আসলেন এবং তাদেরকে বললেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি তোমাদেরকে ক্ষমা করবেন সেই অবস্থায় আল্লাহ সুহাম তাল্লাহ तर तबा के कबुल करप के खौमा মুছে দিয়েছি যেন তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারো লা আল্লাহ কুমত উহুদের যুদ্ধের সেই ঘটনা যুদ্ধের কঠিন পরিস্থিতিতে সাহাবাইকেরাম যখন একটি পর্যায়ে বিভ্রান্ত হয়ে যান এবং যে স্থানে অটল থাকার জন্য রাসুল্ল সাল্লিয়াম তাদেরকে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেছিলেন সেখান থেকে তারা বিচ্যুত হয়ে পড়েন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সুরা আলী ইমরানী আল্লা সুবাহতাল্লাহ দীর্ঘ আলোচনা করেছেন এবং সেখানে তিনি বলেছেন ওয়ালাকাদ আফা আনকুম এরপর আল্লাহ তোমাদের সেই অপরাধকে মুছে দিয়েছেন অর্থাৎ এমনভাবে আল্লাহ সুবাহ তাল্লাহ সেই বিষয়কে ক্ষমা করেছেন বা মার্জনা করেছেন যেন তারা সেই কাজ সংঘটিতই করেননি তার চিহ্ন বা ছাপ পর্যন্ত আল্লাহ সুবাহ তাল্লাহ রাখেননি তিনি বলেছেন ওয়ালাকাদ আফা আনকুম তিনি সেগুলোকে মুছে দিয়েছেন এবং এটা কেন করেছেন আল্লাহ সুবাহ তাল্লাহ বলেছেন অল্লাহ হুজু ফদলিল আলাল মিনিন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 রাগ গোসা বা ক্রোধকে সংবরণ করে এবং মানুষের প্রতি যারা ক্ষমা প্রদর্শন করে ওলা আফিনা আনিন নাস। মানুষের ভুল ত্রুটিগুলোকে যারা ক্ষমা করে এবং সেগুলো ভুলে যায় আল্লাহমাদাল বলছেন ওল্লাহ ইউহিবুল মোহসিন ইন এই ধরনের নেকর ব্যক্তিদেরকে আল্লাহমতাল্লাহ ভালোবাসেন ইবনে কাসি রহমাউল্লাহ তিনি এআতের ব্যাখ্যায় বলেছেন যেখানে আলসুহামতাল্লা বলেছেন ওল্লাহফিনা আনিন্নাস তারা এমনভাবে মানুষের অপরাধগুলোকে ক্ষমা করে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 আল্লাহ সুমতাল্লাহ তার উত্তম গুণবাচক নাম বা আসমা উল হুসনা এর অন্তর্ভুক্ত একটি নাম হচ্ছে আল আফু যিনি গুণাহাকে মুছে দেন সেগুলো চিহ্ন পর্যন্ত অবশিষ্ট রাখেন না এই নামটিকে উল্লেখ করে দোয়া করার জন্য রসুল উহ সাল্লাহ উল্লাহ তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন আইসা রাজি আল্লাহতালনহা তিনি রসুল্ল সাল্লাহ সাল্লামের কাছে জানতে চেয়েছিলেন ইয়া রসুল্লাহ আমি যদি লাইলাতুল কাদর পেয়ে যাই রমাদানের শেষ দশকে সেই রাত্রি হাজার মাসের থেকেও উত্তম যেই রাত সেই রাত যদি আমি পেয়ে যাই তাহলে আমি কি বলবো কি দোয়া পড়বো তখন রাসুল্ল সাল্লিয় সাল্লাম বলেছেন তুমি এভাবে বলবে আল্লাহ ইন্নাকা আফুন তুহিব্বুল আফুয়া ফাফু আননি। হে আল্লাহ ইন্নাকা আফু আপনি আল আফু যিনি মানুষের ভুল ত্রুটি এবং অপরাধকে মুছে দেন তুহিব্বুল আফোয়া এবং এই কাজ করতে আপনি পছন্দ করেন ফাফু আননি। কাজেই আপনি আমার সকল অপরাধ এবং ভুল ত্রুটিগুলোকে মুছে দেন সেগুলোকে অপসারিত করুন দূর করে দিন এমন ভাবে মুছে দেওয়া এমন ভাবে দূর করে দেওয়া যেন সেগুলোর কোনো চিহ্নই অবশিষ্ট না থাকে। والصلاه আল্লাহ তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলেহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। রেইঞ্জ অফ মিডিয়ার উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে ভিজিট করুন www.rangeofmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/rangeofsmedia অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডট কম